আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লুতে বর্ণিত মুসলিমগণ সোমবার অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম এর ওফাতের দিন ফজরের সালাতে ছিলেন আবু বকর রদিল্লাহ তু আল্লাহু তাদের নিয়ে সালাত আদায় করছিলেন নাবী সাল্লাহ আলহিাস আয়শা রদিল্লাহ তু আল্লাহ এর হুজরার পর্দা সরিয়ে তাদের দিকে তাকালেন তখন তারা সারিবদ্ধ ছিলেন তা দেখে তিনি মৃদু হাসলেন তখন আবু বকর রদিল্লাহ তু তার গোড়ালের উপর ভর দিয়ে পিছে সরে আসলেন তিনি ধারণা করলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম সালাতের জন্য আসার ইচ্ছা করছেন নবী সাল্লা সাল্লামকে দেখার আনন্দে মুসলিমগণের সালাদ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল তখন তিনি সালাত সুসম্পন্ন করার জন্য তাদের দিকে হাতে ইঙ্গিত করলেন অতপর তিনি হুজরয় প্রবেশ করলেন এবং পর্দা ছেড়ে দেন আর সেই দিনই তার মৃত্যু হয়